বিসমিল্লা আহমদুলিল্লা সালাম রাসলিল্লা গতকালকার আমাদের যে সেশনটা ছিল সেই সেই প্রসঙ্গে একজন বোন আরও কোনো একজনের একটা প্রশ্ন ওই করছেন আনছেন সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে প্রথম রেভুলেশন ছিল ওয়াহি ছিল সুরা আলাখের প্রথম পাঁচটা আয়া ছিয়ানব্বই নম্বর সুরা তো কেউ একজন বলছেন যে এটা নাজিল হয়েছে প্রথমে অথচ এটা কেন প্রথমে দেওয়া হল না এটা প্রশ্ন এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং এগুলা ইউজুয়ালি আশ্বাস হয় আমরা আনসার করব ইনশাআল্লাহ এটা উলমুল কোরআনের ব্যাপার উলমুল কোরআনের উপর যাদের পড়াশোনা আছে তারা জানবেন যে কি অর্ডারে কোন আয়াতটা কোন সোরার কোথায় প্লেস করা হবে এই সমস্ত ব্যাপারগুলো তকেফি বলি আমরা তকেফি মানে হচ্ছে ওয়াহি কর্তৃক গাইডেড বা আল্লাহ কর্তৃক কর্তৃক বা আল্লাহ দ্বারা বা আল্লাহ আল্লাহ এটাকে আদেশ করছেন এভাবে এবং ওয়াহির মাধ্যমে রাসুলসাল্লামকে বলা হয়েছে এভাবে করতে এভাবে অ্যারেঞ্জ করতে উনি করছেন এটাই হচ্ছে মোস্ট অফ দেশ মনে করেন যে সুরার অর্ডারগুলা আল্লাহর বা ওয়াহির নির্দেশ অনুযায়ী রাসুলসাল্লাম এগুলাকে অর্ডার মানে অর্ডারে সাজিয়েছেন যিনি প্রশ্ন করছেন তা জানা উচিত যে চোদ্দোশো বছর পরে বা সাড়ে বছর পরে আমরা কিন্তু জানি যে ওটি ছিয়ানব্বই নম্বর সুরা এবং ওটা ফার্স্ট রেভুলিউশন এখানে কোনো সমস্যা হয়নি আমাদের কিন্তু অর্ডারটা কেন এরকম করছেন এটা আল্লাহ ভালো জানেন অনেকে বলেন যে এটা মানে বড় থেকে ছোট সুরাগুলা প্রথমে সুরা ফাতে পরেই সবচেয়ে বড় সুরাটা প্রথমে আসছে তারপরে একটা ছোটো বড় থেকে অর্ডারে সাজানো হয়েছে এটা পুরোপুরি সত্যি না বা পুরোপুরি ঠিক না কারণ আমরা দেখি যে সুরা কাউসার যেটা তারপরে আমরা সোরাল্লাহাব দেখি এরকম কোন হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নাই আমরা মুসলিম যারা তারা যখনই বলবো যে আল্লাহ এটাকে এইভাবে চাইছেন তারপরে আমাদের আর এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত নয় সমস্ত প্রশ্ন থাকবে আল্লাহর কাছে স্যারেন্ডার করার আগে যখন আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করবো তখন যদি আল্লাহ একটা কিছুকে বলেন যে এটা এরকম তাহলে আমরা সন্তুষ্ট চির সেটা মেনে নিব ফর এক্সাম্পল আমরা আমরা জানেন যে সতেরো মাস মদিনায় আসার পরে সতেরো মাস রাসুল সাল্লাহ সাল্লাম জেরুজ দিকে কিবলা বা মুখ করে নামাজ পড়তেন সালাদ আদায় করতেন কেউ প্রশ্ন করে না যে ওয়াই জেরুজ আলেম তারপরে যখন রাজু সাল সাল্লাম আব আল্লাহ যখন আবার তাকে অর্ডার করলেন বাঁকড়ে একশো তেতাল্লিশ নম্বর আয়ে আশপাশের আয়গুলোতে আছে তখন আবার তারা কাবার দিকে মুখ ফিরায় সালাদ আদায় করতে শুরু করলেন আল্লাহ যদি আমাকে ফুজি আমা মাউন্টেনের দিকে মুখ করে সাদা তালাই করতে বলতেন আমি তাই করতাম বিকজ আল্লাহ অর্ডারসো আল্লাহ সেটস হো হবে আমাদের মানে কি বলবো এটা আমার কনভিকশান হবে আমাদের এই ধরনের কনভিকশান থাকবে আমাদের যে আল্লাহ বলছেন এটাই সংকল্প থাকবে আর আল্লাহ বলছেন এটাই এটাই ঠিক এবং এখানে কোনো প্রশ্ন নাই হ্যাঁ যেখানে আল্লাহ প্রশ্ন অ্যালাউ করতেন বা যেখানে চিন্তার অবকাশ আছে সেখানে আমরা অবশ্যই প্রশ্ন করব বা জানার চেষ্টা করব বা যদি আল্লাহ চিন্তা খোরাক দিয়ে থাকেন সেখানে কিন্তু যেখানে ডু অ্যান্ড ডোনর্টস বা টকেফি যে ব্যাপারটা বললাম যেটা নির্ধারণ করে দিচ্ছেন সেটাতে আর্গু করার কোনো মিনিং হয় না বা এটা শয়তানের অসু আছে মনে করি এমনিতে স্কলাররা বলেন যে একটা প্রশ্ন যে মনে প্রশ্ন আসে এবং প্রশ্নের উত্তর খোঁজা এটা খোঁজা এটা অত্যন্ত ভালো একটাই একজন স্কলার এটাকে বর্ণনা করছেন এইভাবে যে সোনা সোনা যখন ই করা হয় পিউরিফাই করা হয় বা সোনাকে গলানো হয় তখন লিমিটেড হিট দেওয়া হয় যাতে সোনাটা গলে খাদটা থেকে বের হয়ে যায় এটা হচ্ছে প্রশ্নের ই বলছেন উনি যেহেতু মন যখন প্রশ্ন করে বা সত্য খুঁজতে শুরু করে তখন সে সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারে বা আরও পিওর আরও পিওর হয় তার বিশ্বাস এবং তার কি বলবো মানে আকিদা তার সংকল্প যে সে আল্লাহ বান্দা হিসেবে জীবনযাপন করবে ইত্যাদি কিন্তু ওই স্কলার বলতেছেন যে যখন প্রশ্নটা মাত্রাতিরিক্ত হয় বা অপ্রাসঙ্গিক হয় অথবা অস্বাস্থিত্তিক প্রশ্ন হয় তখন সেটা যেটা করে যে আপনারা জানেন যে সোনা যখন গলায় তখন বেশি হিট হইলে ওই সোনাটা নষ্ট হয়ে যায় পোড়াশ হয়ে যায় ফাঁপা হয়ে যায় ভিতরে ভিতরে ক্যাভিটি দেখা যায় এবং আর কোনো কাজে লাগে না ওই সোনাটা তো উনি বলতেছেন যে ওইরকম অহেতুক প্রশ্ন থেকে মানুষের ইমান টোটালি নষ্ট যেতে পারে আর সো আমরা বুঝবো যে আর যদি আমরা জানতে চাই এই সম্বন্ধে সুরা অর্ডার কোরআন তাহলে আমরা হুলুমুল কোরআন একটু পড়াশোনা করতে পারি হুলুমুল কোরআনের বেশ কয়েকটা বই আছে তার ভিতর সহজে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে আহমদ বিন ডানফর আহমদ আহমেদ ভন ডেনফার মানে বিন ডানফার বোধ মানে জার্মান যেহেতু আহমেদ ভন ডেনফার ওনার একটা বই আছে হুলুমুল কোরআন ইউকে পাওয়া যায় বাংলাদেশ আমি বাজারে দেখছি নিউমার্কেটে দেখছি এটা চমৎকার একটা বই অনেক নতুন জিনিস জানবেন এছাড়া আবু আম্মার ইয়াসির কাতি ওনারব্বোধায় আসে উলমুল কোরআন এবং হাসান আহমেদ বলে একজনের আসে আরেকটা অনেকেরই থাকতে পারে আরও আমার আমার জানা এই তিনটে আসে তো উলমুল কোরআনের বই পড়লে আপনারা এই এই ব্যাপারগুলা কী অর্ডার এসুরা সাজানো কোনটার পর কোনটা আসছে মানে কোরআনিক উলুম মানিতে হচ্ছে সায়েন্স কোরআনিক সায়েন্স সম্বন্ধে অনেক কিছু জানবেন ইশা আজকে আমি এখন আমরা আমাদের অরিজিনাল টপিকে চলে যাই কালকে যেটা একটু টাচ করে গেছিলাম যে রাসুল সাল্লামকে সত্যিকার নবীনাকে এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন আমরা বলছিলাম যে তাকে তাকে কাফেরা আসলে কি কি বলতো বা মুশিদরা কী বলতো নব্বই পরে অফকোর্স আগে আগে তো তাকে নিয়ে কোনো সমস্যা ছিল না তাদের বা তারা তাকে খুব ট্রসবর্দি মনে করত বা তাকে ভালোবাসত পছন্দ করতো নবুটের পরে সমস্যাটা শুরু হইলো আর কি তো তারা কি কি বলত তারা তাকে কবি বলছে যাদুকর বলছে ওই সূত্রেয়ার কাহিন যেটা সেটা বলছে যে মানে মন্ত্রতন্ত্র মন্ত্র পড়ে ওইরকম যে বলছে আবার পজেস বলছে কখনো পাগলও বলছে তাকে এই সবকটা জিনিসেরই কিছু কিছু অংশ রাসুল আসলামের ভিতর ছিল এটা সত্যি কথা মানে বাইরের একজন মানুষ দেখে মনে করতে পারে কিন্তু আমরা যখন একটা একটা ইন্ডিভিজুয়াল বা একটা চরিত্র বা একটা ব্যক্তিত্ব কাউকে যখন জাজ করি তখন মিল দিয়ে জাজ করি না রাসুল সাথে পাগলের কিছুটা মিল আছে কারণ তিনি অদ্ভুত কথা বলছেন অথবা অশ্রুতপূর্ব কথা বলছেন যেটা আগে কেউ শোনে নাই অথবা আগে কেউ ভাবে নাই অভূতপূর্ব কথা বলছেন কিছু এই সেন্সে উনি পাগলের সাথে উনি একটা সিমিলারিটি আসেন তারপরে যখন তার উপরে ওয়াহি আসতো বা ওয়াহি নাজিল হইতো তখন ওনার বিহেভিয়ারটা একটু হয়ে যেত অনেক সময় ঘামতে শুরু করতেন বা একটা দেখে মনে হইতো যে উনি একটু অস্বাভাবিক একটা অবস্থায় আছেন। এটা হয়তো পজেস কারোর সাথে একটা মিল পাইছে ওরা বা ও মনে করতে পারে যে পজেস হলে মানুষ এরকম করে বা এটা আরেকটা হলো যে কবি উনি উনি ওনার মুখ থেকে যখন কোরআন বের হইতো তখন যে বিউটিফুল একটা এফেক্ট এবং ইম্প্যাক্ট হইত তার শত্রুরাও লুকায় রাত্রে করান শুনতে চাইতো তার যারা তাকে হত্যা করার জন্য দিনে মিটিং করতো রাত্রে তারা লুকায় তার ঘরের পাশে গিয়ে করান কান লাগে করান শুনতো এবং ধরা খাইতো একজনের কাছে আরেকজন এখানে এটাকে যদি তারা কবিতা মনে করেই থাকে যদি মনে করে থাকে তাহলে তাকে কবি সাথে তার মিল পাওয়া গেছে কিন্তু একটা জিনিস যে আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালকে আগেই বললাম মিল দিয়ে কিন্তু কার সাথে কার মিল আছে এটা দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিটি সরি ইন্ডিভিজুয়ালিটি যেটাকে বলি কারো ইন্ডিভিজুয়ালিটি কি বা ব্যক্তিত্ব ব্যক্তি স্বাতন্ত্র যেটা বলি আমরা সেটাকে কিন্তু বিচার করি না আমরা বিচার করি ডিফারেন্স দিয়ে ফর এক্সাম্পল বিএনএ লেভেলে একটা মানুষ একজন মানুষ এবং কলার ভিতরে ফিফটি মিল আছে দ্যাট ডাজন মেক এ ম্যান বানানা একজন মানুষকে আমরা একটা বানানা মনে করে না বা বানানাকে মানুষ মনে করি না ফিফটি মিল আসে আছে বলে আমরা কি মনে করি যে ফিফটি মিল আছে কিন্তু বাকি ফিফটি পারসেন্ট যে ডিফারেন্ট সেটার জন্য একজন বানানা একটা বানানা মানে একটা একজন কলা একটা কলা এবং আরেকজন মানুষ একইভাবে যারা এইসব নিয়ে গবেষণা করেন তারা বলেন যে সুমো রেসলার জাপানিস যারা আছে। বিশাল দেহি হয় আপনার কয়েক ওজন হয় ভীষণ ভীষণ ভীষণ আমার কাছে ব্যক্তিগতভাবে খুব অশ্লীল লাগে দেখতে মোটা পেট মোটা চর্বিওয়ালা ইত্যাদি জাপানিজদের খুব ট্র্যাডিশনাল একটা একজন সুমর এসলার এবং একজন সুপার মডেল যিনি ক্যাটওয়াকের উপরে হাটেন স্লেম হন এবং সুন্দরী মার্কা হন এদের ভিতরে নাকি নাইনটি ডিএনএ লেভেলে নাইনটি মিল আছে কিন্তু এই এক ডিফারেন্সের জন্য একজন সুমর এসলার একজন এই ক্যাটওয়াকের সুন্দরী আর কি সুতরাং আমরা এই ডিফারেন্স দিয়ে মানুষকে ই করব মানুষকে মানে আইডেন্টিফাইড করব মিল দিয়ে না রাসালামের কবির সাথে একটু মিল আছে কিন্তু ওই যেটা বললাম কালকে যে ৪০ বছর বয়স পর্যন্ত কোনো শত্রুও বলবে না বা কোনো শত্রু তার বর্ণনা করে না যে উনি একটা কবিতা লেখে চল্লিশ বছর বয়স পর্যন্ত বিফন্ন বোধ তারপর আমি কালকে আপনাদের যে যুক্তিটা দিলাম যে কেউ যদি কবিতা লিখতে শুরুই করে ধরেন চল্লিশ বছর করল শুরু এবং খুব প্যাশন নিয়ে সে কবিতা লিখতে শুরু করলো তাহলে কি সে পাঁচ লাইন লেখার পরে দুই বছর লাগবে তার আর আর আর আর চোদ্দো লাইন লিখতে বা নেক্সট ছত্র বা নেক্সট লিটার লিখতে তা না তা তো হওয়ার কথা না তারপরে ধরেন আপনার তার এই যে ঈশ্বর যে আপনার কোরআনের যে একটা ইউনিক স্টাইল আছে আপনার যারা যারা আরবিক জানে অথবা আমরাও ইবেন একটা হাদিস পড়েন আর করেন একটা আপনি বুঝবেন যে টোটালি দুইটা ডিফারেন্ট টাইপ অফ স্টাইল অ্যাম আপনি জানেন তো প্রত্যেকটা মানুষের কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিগনেচারের মতো অনেকে ছদ্ম নামে ফর রবীন্দ্রনাথ নামে লিখছেন ভানু সিংহের শুনছেন কে আমি না ওইটা উনি অন্য নামে লিখছেন আবার রবীন্দ্রনাথ আর আরও কবি বা সাহিত্যিক নামে যেমন সমরেশ বসু লিখছেন লিখছেন নামে নেহা রঞ্জনগুপ্ত লিখছেন ছদ্ম নামে বা দুইটা নামে দুইভাবে লিখছেন মানে দুইটা ধারায় লিখছেন কিন্তু তাদের তারা ধরা খেয়ে গেছেন কোথায় তাদের এই স্টাইল আমরা বলি ওইটা কিন্তু ইউনিক এক একজনের স্টাইলটা একটা সিগনেচার সো স্টাইল এবং হাদিস যেটার কথা যেটা সেটার স্টাইলের ভিতরে আকাশ পাতাল তাফাত আপনি যদি নিয়ে বসেন তাহলে দেখবেন যে মানে আপনি যদি একটু একটু যদি সময় দেন তাহলে বুঝবেন যে এটা একটা অরিজিন থেকে আসে নেই বা একটা ইস্যু থেকে না এগুলা আমি জাস্ট বলতেছি আপনাদের চিন্তা করার জন্য টু কনভিন্স ইয়ার সেলফ যে রাসুল সালসাল্লাম সত্যিকার নবী ছিলেন একটা বই আছে ভিশন অফ ইসলাম আপনি যদি কখন পান হয়তো কালেক্টেবল বই আর কি একটা উইলিয়াম চিতিক সাচি কমরাতা দুজন ইউনিভার্সিটি টিচার তাদের লেখা বই ওইখানে তারা এটা নিয়ে ডিটেলস আলাপ করছেন যে সামান্য আরেবিক জানে সেই বুঝবে যে কোরআন লিটারের লিটারেরি স্টাইল এবং হাদিস বা রসুলের যে কথাগুলো আমরা পাই সিরায় বা বুখারিতে বা মুসলিমে বা অন্য যত অর্থনৈতিক সোর্সে পাই একেবারে ডিফারেন্ট একটা টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস বলতে পারেন যদিও উনি উনি মাধ্যম যার মাধ্যমে আল্লাহর বাণী আমাদের কাছে আসছে বা তার স্টাইল এবং আল্লাহর বাণীর স্টাইল একদম আলাদা আসেন একটু সামনে যাই আমরা তার উনি কুফারদের কাছে যে ট্রাস্টের ছিলেন এটা আমরা কালকে বলছি যেই জন্য তারা তাকে তার কাছে আমানত রাখতো জিনিস জমা রাখতো আপনি জানেন হিজরতের সময় রাসুল সাম একটু সেগুলোর বুঝাই দিয়ে গেছিলেন আলী রাজুল্লাহকে যেন পরের দিন তাকে যখন পাবে না তারা তখন যেন তাদের আমানতগুলা বুঝায় দেন উনি বা তারা তাকে ট্রাস্টফার দিয়ে মনে করতো দেখেই কিন্তু একটা ইয়াং মানুষ হওয়া সত্ত্বেও তার ওই যে কাওয়ার যখন তারা রিকনস্ট্রাক্ট করলো তখন তার ওই যে ব্ল্যাক স্টোনটা কালো পাথর যেটা এটা বসাবে যে হাজরা আসাদ তখন ওনার আরবিট্রেশনটা তারা মেনে নিছিল উনি ইয়াং হওয়া সত্ত্বেও তাকে এত শ্রদ্ধা করতো বা তার তার চরিত্রকে তারা উত্তম চরিত্রে মনে করতো সেই জন্য তারা তাকে রেসপেক্ট করত আচ্ছা এরপরে আসতেছে যে আল্লাহামকে মিথ্যা কথা বলছেন কিনা মানে অনেকে উনি মিথ্যা বলতে পারেন কিনা মানে মিথ্যা মিথ্যা বলছেন কিনা যে আমার কাছে ওয়াহি আসে আমার কাছে এটা আসে এটা আসে প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা মানুষ কেন বলে টু গেন সামথিং উনি কি গেন করছিলেন মিথ্যা কথা বলে উনি তো এই দুনিয়াতে কারোর থেকে কিছু চান নাই ওনাকে যখন বলছে যে তুমি শাসনকর্তা হইতে চাও তাহলে তোমার তোমাকে আমাদের মক্কার কাফিরা বলছিলো তাকে তোমাকে আমাদের শাসনকর্তা বানাই দিচ্ছি বাট তুমি আমাদের আর বেজ্জত করো না বা আমাদের কষ্ট দিও না আমাদের ফ্যামিলিগুলোকে ভেঙে ফেলতেছে এখানে যদি অনেক কিছু বলছিলাম উনি উনি যদি চাইতেন যে আপনার দুনিয়া যদি চাইতেন অথবা মিথ্যা কথা মানুষ সাধারণত বলে কিছুটা গেইন করার জন্য উনি সেটা বলে কি গেন করছিলেন নব্বইতর ক্লেম করে উনি কী গেইন করছিলেন ধরেন উনি যদি মিথ্যাবাদী হন তাহলে তো ওনার নজবিল্লাহ মানে আর্গুমেন্টের খাতিরে বলতেছি তাহলে তো ওনার আপনার কি বলে জান্নার জাহা ক্লেম আখেরাতে আতের সব কিছু মিথ্যা তাই না তাইলে এই পার্থিব জীবনে যা মানুষ ভোগ শোক ভোগ বা সুখ বা স্বাচ্ছন্দ্য যেটা ভোগ করতে পারত সেটাকে ত্যাগ করে একটা মিথ্যা আখেরাতের জন্য কি সেটা ত্যাগ করতে পারেননি বা কেউ পারে নাকি মানে যেটা মিথ্যা যেখানে কিছু নাই সেটার জন্য কি যেটা আসে সেটা কেউ ত্যাগ করতে পারে কিন্তু শান্তিতে ছিলেন খুব শান্তিতে সুখের শান্তিতে ওয়াইফ নিয়ে ফ্যামিলি নিয়ে ছিলেন ওনার তো কোনো সমস্যা ছিল না এগুলো আপনাকে বলতে চাইছি যে মানে জাস্ট একটু ঈশ্বের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি আংশিক ধরেন মিথ্যা কথার গালো গেলো আমি আপনাকে চিন্তা করতে দিলাম খোরাক তারপরে আংশিক সত্যের ব্যাপারে যদি আমরা বলি যে কিছুটা সত্য যে ধরেন ওনার কাছে রেভুলিশন রেভুলেশন আসতে এই কথাটা সত্য কিন্তু বাকি সব মিথ্যা বলছেন এটা কি সম্ভব এটা সম্ভব না কারণ উনি উনি যদি জিবরা আল আসামকে দেখে থাকেন অথবা বুঝে থাকেন যে আল্লাহ আসেন বা আল্লাহ তরফ থেকে আসে আল্লাহ ডাইমেনশান আল্লাহ ডোমিনিয়ান আল্লাহ মানে ক্ষমতা এইসব যদি উনি জেনে থাকেন তাহলে তার তো আঠেরাত নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই উঠে না আচ্ছা তাহলে আংশিক সত্য আংশিক মিথ্যা বলার কোনো স্কোপ নাই। আর একটা যেটা পসিবিলিটি থাকলো যে টোটাল মিথ্যা বলতে পারে। টোটাল মিথ্যা যদি বলে থাকেন মানে তেইশ বছর ধরে সবকিছুই মিথ্যা বলছেন প্রতিটি কথা মিথ্যা বলছেন প্রতিটি আয়াত মিথ্যা বলছেন প্রতিটি মিথা মিথ্যা বলছেন ধরেন নজবিল্লা বলতেছেন আপনাকে যদি আমি বলি যে আপনি জাস্ট মানে ফাইভ মিনিট একটা বাংলাদেশে আমি যখন অনেক আগে আমার জাহেলি যুগে যখন বাংলাদেশ বিটিভি দেখতাম তখন ওইখানে একটা কম্পিটিশন হইতো যে একটার পর একটা প্রশ্ন করবে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিথ্যা বলতে হবে সত্যি বলা যাবে আপনার নাম কি নামটা নিজের নাম বলতে পারবে না অন্য নাম বলতে পারবে এই ধরনের আর কি তো দেখা যেহেতু তিনটে চারটা পাঁচটা প্রশ্নের বিয়ন কিউ যায় না আর কি তারপরেই মানে একটা সত্যি কথা বাইর হয়ে যায় তো তেইশ বছর ধরে এরকম একটা মিথ্যা কথা মিথ্যা কোরআন মিথ্যা হাদিস মিথ্যা জান্নাম মিথ্যা জান্নাত কতটুকু লাইফলি এটা আপনার নিজেই ইয়ে করতে পারে চিন্তা করতে পারে। তারপরে কি উনি কি মানুষকে ইমপ্রেস করতে চাইছেন কিনা মিথ্যা কথা যারা বলে তারা কেন বলে মিথ্যা কথা কোনো একটা লাভ প্রাপ্তির জন্য বলে বা কাউকে ইমপ্রেস করার জন্য বলে কাউকে কারোর কাছে ভালো হওয়ার জন্য বলে বড় হওয়ার জন্য বলে উনি কি তাই বলছেন তা একটু চিন্তা করেন যে মিরাজের পরে যখন ওনার কাজিন ওনাকে বললেন যে তোমাকে এমনি তোমার এমনি পাগল মনে করে মানছে তুমি ই করো না তুমি যা হয়েছে হয়েছে তুমি এগুলো বাইরে গিয়ে বললো না উনি বললেন কি বললেন রাশি অবশ্যই বলবো তাতে কেউ থাকুক আর আমার সাথে অবশ্যই বলবো আমি বলে কি উনি কী বললেন উনি এই কথাগুলো বললেন এবং অনেক মানুষ কিন্তু ওনার ওনাকে ছেড়ে চলে গেছিলো তখন জানেন যে অনেক মানুষ তাকে ছেড়ে চলে গেছিলো কিন্তু উনি ইমপ্রেস করতে বলেন নাই বরং যেটা সত্যি সেটাই বলছেন ইমপ্রেস করতে হলে উনি যেসব জিনিসে ইমপ্রেসটা সেগুলোই বলতেন যেমন ধরেন উনি বলছেন যে আমি আমি ভবিষ্যৎ জানি না আমি যদি ভবিষ্যৎ জানতাম আমার কোনো বিপদ আপদ আসতো না তো একটা আমাদের দেশে একদম রাস্তার ফকিরগুলো পর্যন্ত ভাব দেখাইতে চায় যে তারা ভবিষ্যৎ জানে তো ওনার লাভ এটা করে উনি উনি কি ইমপ্রেস করতে চাইছেন অ্যান্ড পলিটিশিয়ান যারা আমাদের দেশে হয় তাদের চারিদিকে মানুষ ই করে আল্লাহ রসুল চারপাশে কিন্তু অনেক ধীর গতিতে কিন্তু যে মক্কায় যখন ওনার ওনার ফসল ধরেন হানড্রেড সামথিং হান্ড্রেড প্লাস সামথিং মানুষ ধরেন তো তারপরে ধরলাম যে পলিটিশিয়ানদের চারিদিকে বা আমাদের দেশে পীর ফকির যারা আছে তাদের চারিদিকে মানুষ কেন জড়ো হয় কিছু প্রাপ্তির আশার জড়ো হয় মোস্টলি দেখবেন দুনিয়ার প্রাপ্তি এই প্রাপ্তি বাচ্চাদেরও খাজা বাবা বাচ্চা দিবে অমুক টাকা দিবে ব্যবসার উন্নতি দিবে নজবেল্লা ইত্যাদির জন্য মানুষ জড় হয় কিন্তু আল্লাহ রসুলের সামনে কাছে সাথে যারা পাশে যারা জড় হয়েছিলেন তারা কি গেইন করছে। একটা হাদিস আছে না যে মানে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে জেনে নাও যে তোমার পভার্টি এবং ই তোমার মানে মানে কাঠিন্য তোমাকে মানে আমি যে সামারিটা বলতেছি উইল রাশ টু ইউ মানে তোমার কাছে ছুটে আসবে তোমার জীবনটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তুমি যদি আমাকে ভালোবাসো এছাড়াও ধরেন মানে যারা তার অবকরাজ জীবনে সর্বস্ব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য মানে তারা তো কোনো প্রাপ্তির আশায় আসেননি ওসমান রাজি আলমের কথা দেখেন কিভাবে তারা তার তাদের সব সর্বস্ব দিয়েছেন ওমর কথা দেখেন কিভাবে উনি সারা দুনিয়ার মালিক মানে সারা সারাদুনিয়া বলতে মানে সারা দুনিয়া বলতে আমি গোটা পৃথিবী বলতেছিলাম মানে বিশাল ইসের মালিক হয়ে হয়েও কিভাবে উনি আয়সাদ রাজিয়াল আহার কাছে গিয়ে তার কবরের জায়গাটা চেয়ে এসছেন ফাম্বল হয়ে কবরের জায়গাটা চেয়ে নিয়েছেন রাসুল সাল্লামের পাশে যেন তার কবরটা হয় মানে ওই দুজনের পাশে অবকর এবং রাসুলের পাশে যেন কবরটা হয় প্লাস তার অ্যাসেটিক লাইফস্টাইল সম্বন্ধে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন খুবই খুবই ই ছিলেন উনি সতর্ক ছিলেন যাতে কোনো দিক দিয়ে কোনো লাগজারি না আসে আর আলিদা জেলার উনি তো শেষ পর্যন্ত গরিব ছিলেন একদম শেষ পর্যন্তই উনি গরিব মানুষ ছিলেন তারা কি পাইছেন তার পাশে এসে এরপরে চিন্তা করতে পারেন যে যারা ক্লোজ তারা কিন্তু জানে আমরা কেমন আমাদের সবচেয়ে ক্লোজ যারা রসুল হাসামের সবচেয়ে ক্লোজ ছিলেন তার স্ত্রীরা তারা তাকে কি চোখে দেখতেন অথবা তার যে যারা তারা তাকে কিভাবে দেখতেন তার মৃত্যুর পরে এমন না যে মৃত্যুর পরে তারা মহবঙ্গ হয়েছে এবং তারা নতুন নতুন শূন্য বা নতুন নতুন নিয়ম চালু করছেন তা না বরং ঠিক তার উল্টাটা যখনই তারা কোনো একটা কাজ করতে গেছেন যখন কেউ বলছে যে রাসুল হাসান তো এরকম বলছেন তারা প্ল্যানটাকে একবার ইসে যাচ্ছিলেন সিরিয়া যাচ্ছিলেন ওইখানে প্লেগ প্লেগ হয়েছে তখন মানে প্লেগের ছড়াছড়ি হয়েছে ছড়াই গেছে তো তখন আব্দুর রহমান আউফ তাকে বলছেন যে আপনি কি শোনেন রাসুল বলছেন যে কোনো একটা কমিউনিটিতে যদি কোনো মহামারী থাকে তাহলে বাইরের থেকে যাবেন আর থেকে বাইরে আসবে আসবে না তখন অমুরাদুল স্টেট ভিজিট ক্যান্সেল করছেন এই চোখে তারা তাকে দেখতেন সবশেষে আমি তার ওয়াইফরা তাকে কীভাবে দেখতেন তার একটা ই উদাহরণ শেষ করতেছি যে ক্লোজ যারা আমাদের তারা কিন্তু আমাদের শর্টকামিংগুলা আমাদের মুনাফিকিগুলা আমাদের দোষগুলা কিন্তু সবচেয়ে ভালো করে বোঝে বা তাদের রেসপেক্টটা সবচেয়ে কম হয় আমাদের প্রতি যারা সবচেয়ে ক্লোজ যদি আমরা খারাপ হই এখানে মাইমুনা মাইমুলা রাজা আল্লাহু আনহা তার লাস্ট ওয়াইফ ছিলেন মানে শেষ বিয়ে করছিলেন তাকে তাদের বাসরগড় একটা প্রান্তরে বাসরসজ্জা একটা প্রান্তরে একটা জায়গায় একটা জার্নিতে একটা মাঠের মতো জায়গায় হয়েছিল আর কি তাগু খাটায় রসুল মারা যাওয়ার পরে অনেকদিন উনি বেঁচে ছিলেন তার ওয়াসিয়েছিল তার মৃত্যুর পরে তাকে যেন ওই প্রান্তরে সমাহিত করা হয় একজন ওয়াইফের কত ভালোবাসা কত রেসপেক্ট থাকলে লাস্ট ওয়াইফ হয়েও অল্প কিছুদিন ঘর করেও এরকম ওয়াসিয়েত করতে পারেন সেটা আপনাদের জন্য চিন্তার খোরাক রইল আসসালাম আলাইকুম বরহমতুল্লা বারকাত